মা বাবা ওয়াবিলা আল্লাহ বলেন আমার আবাদতের পরে মা বাবার প্রতি এহসান কর মা বাবার আবাদত করতে বলে নাই মা বাবাকে কি করতে হবে করতে হবে এসান কি জিনিস তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যিনি আপনার কাছে যতটুকু পাবেন সমপরিমাণ দেওয়ার নাম আদল সমপরিমাণ থেকে একটু বেশি দেওয়া সেটার নাম হলো এহসান রিক্সার ভাড়া আপনি বলে আসতেন এখানে সরকার বাড়ি মসজিদের সামনে আসলে ২০ টাকা অতিরিক্ত এটার নাম হল এহসান তাহলে মা বাবা আপনার জন্য যা করছেন সেটার সমপরিমাণ দিলে সেটা হবে আদল সেটা থেকে বেশি দিতে হবে এই আল্লাহ আল্লাহ বলছেন সেটা এসানো আচ্ছা তুমি কিছু করবা না ঠিক আছে ওই দিয়ে দিছে কে সেলে করুক আমি আর খবর হল মনে হ্যাঁ এদের তো ওই জাগা জমিন দিলো ঠিক আছে তোমার মা বাবা জাগা জমিন দিছে এজন্য তুমি তুমি না এখন তোমাকে যে মা দীর্ঘ দশ মাস নয় মাস দশ মাস প্যাটে বহন করে তোমাকে দুধপান করায় তোমাকে এই জীবন পৃথিবীটা দেখার তোমাকে সুযোগ করে দিছে তাহলে সেটার এসান কি দিবা জাগা জমিনে না দিছে কিন্তু তুমি তো ওই কাজ না করলে তোমার মা ওই খ্যাদমত তোমার না করলে তোমার পিছনে তুমি তো দুনিয়ায় না। তাহলে সেটার এহসান করো জাগা জমিনের এসান পরে করিও আর জাগা জমিন হয়েছে লেগে দিয়ে দিছে এটার হিসাব এটার বিচার করার দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেন নাই তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবাকে এহসান করবা এহসান এজন্য হুমা জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার